শাইখ আহমদ মুসা জিবরীর তাফসীর সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশিরিন মিডিয়া স্টুডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ।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 আজ আমরা বিসমিল্লা মাঝে থাকা এই তাওহিদের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ বিসমিল্লাহ কাজের শুরুতে বলার মানে হল আমরা একমাত্র আল্লাহর উপর এই ভরসা স্থাপন করছি বিসমিল্লাহ রহমান রাহিমের মাঝে তাওহিদের প্রতিটি দিক পরিস্ফুটিত হয় বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুহানুয় তালা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 আবার হারামে লিপ্ত হবার দরুন অর্থাৎ মত পান করার কারণে সে গুণাহ হবে অবিশ্বাস হলো সত্য যে কিছু মুসলিম দেশে মত পানের আগে বিসমিল্লা বলার এই প্রবণতা চালু আছে সুতরাং বিসমিল্লা হল এই বিশ্বাস যে আমি আল্লাহর নামে শুরু করছি কারণ আল্লাহ সুভায় নহমদ আলা আমাকে এটি করার অনুমতি দিয়েছেন এবং আমি একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি আর এটাই হচ্ছে তাহিদ আল উলুহা আবার দেখুন এলিম শিখার সময় आमना नोट रखार कथा लिखी क्या लेखार शक्ति दें आल्लाखार शक्ति दें कई विस्मिल्लाम सक्य दी आल्ला दी लिखते पड़ता ना विस्मिल्लाया शक्ति सहाजे लिखी विस्मिल्ला आल्ला दे रिजिका आल्लाह जो शक्ति ना दी, ना दी खेते विस्मिल्ला लिखी क्योंकि आल्ला शक्ति ना दिखाई हाथों नड़ाते তা অবশ থাকত এটা অনেকটা লাহাউলা কুয়া মতো। আমাকে যদি আল্লাহ কিছু করার শক্তি না দিতেন আমি কোনোভাবেই তা করতে পারতাম না এই জন্যই আল্লা সু সুরাতের তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত ও কল্যাণ রয়েছে তা তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে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 এগুলো আল্লাহর নাম যা তার পবিত্র বৈশিষ্ট্য ও গুণাবলীর বহিঃ প্রকাশ ঘটায় পরবর্তীতে এগুলোর আলোচনা আসছে ইনশা আর কোন কাজে আল্লাহ নাম নেওয়ার মাধ্যমে আমরা তাতে কল্যাণ কামনা করি এটাই হল তাওহিদ আল আসমা ওয়াসিফাক সুতরাং বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে তাওহিদের প্রতিটি আসপেক্টের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে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 আগে আপনি বিসমিল্লা বলতেন কারণ হাদিসে বিসমিল্লা বলার কথা এসেছে কিন্তু এখন আপনি বিসমিল্লা বলার সময় এর যথার্থ কারণ ও অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করবেন আসুন এবার বিসমিল্লাহ ইব্রাহিমের ভাষাতাত্ত্বিক কিছু নিয়ম সম্পর্কে জানা যাক বিসমিল্লার যে বা এই বা হল ইস্তিয়ায়না তা কুল অর্থাৎ বিসমিল্লার যে বা তার দ্বারা মহান আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ও নির্ভরশীলতা নির্দেশ করা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী এই নীতির নাম হল আল জার সংক্ষেপে আপনি যখন আরবিতে বলেন এটি অটোমেটিক্যালি আপনার সংশ্লিষ্ট কাজ যেমন খাওয়া পান করা লেখা ইত্যাদির প্রতি ইঙ্গিত করে আপনাকে এজন্য পৃথকভাবে আমি খাওয়া লেখা কিংবা পান করার জন্য বিসমিল্লা বলছি এটা বলার দরকার নেই আরবিতে বিসমিল্লা বললে এগুলো উজ্জ্ব থাকে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 আলজার ওল মজরুর ফিলবাসমালা মুতা বি মাহজুফ তাবদি রুহুফল উল্লাহ ইকুন বিল মাম এটাই হচ্ছে এর আরবি ব্যাকরণের নীতি আমরা এই নীতিটি শিখলাম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 যদিও কুরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে একটি সুরা সুরা আতবা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম নেই কিন্তু সুরা নামলে মোট দুবার বিসমিল্লাহ রহমান ই রাহিম বলা হয়েছে একটি যথারীতি প্রথমে এবং অন্যটি ৩০ নাম্বার আয়াতে ইন নাহ মিন সুলাইমান ইনাহু বিসমিল্লাহ রহমান ইর রহিম। নিশ্চয়ই সেটা ছিল সুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং নিশ্চয়ই এতে বলা হয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু এই কারণে সুরা আত্তাউবাস বিসমিল্লা না থাকলেও মোট ১১৪ বার বিসমিল্লা বলা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল সাল্লাম বিসমিল্লাহ রহমান ইরাহিম নাজিলের দ্বারা সুরাসমূহের শুরু ও সমাপ্তি নির্ধারণ করতেন কাজের শুরুতে বিসমিল্লা বলার আরেকটি দলিল হল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম চিঠির শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লিখতেন বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম যখন রোমান সম্রাট হিরাক্লিয়াসের নিকট চিঠি পাঠালেন সেই চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মিম মুহাম্মদিন আব্দুল্লাহিব রসৌলি ইলা হিরা আজিম ইর রুম হুদা আম্মা আল্লাহদাব এই চিঠিতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দিয়ে শুরু করে তারপর বলা হয়েছিল যারা হিদায়াতের পদ অনুসরণ করবে তাদের উপর শান্তি বর্ষিত হোক তখন রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ আনহুকে বলেন উক্তি রহমানিখো বিসমিল্লাহ রহমানি এর অনুরূপ একটি হাদিস বর্ণনা করেন ইবনু হাজার আলাহ সালান বলেন আলিমদের মাঝে এর ব্যাপক চর্চা ছিল এবং এটা একটি প্রতিষ্ঠিত বিষয় যে তারা সর্বদা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে তাদের কাজ শুরু করতেন আবু বকর আনহু একই কাজ করতেন আবু বকর রাজি আল্লাহ আনহু যখন আনাস ইবনু মালিক রাজি আল্লাহ সাদাকার সদাকার পত্রসহ বাহরাইনে প্রেরণ করেন তখন পত্রের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লিখেছিলেন কাজের শুরুতে বিসমিল্লা বলা সম্পর্কে একটি দায়ী বা দুর্বল হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে যে যেসব কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলা হয় না তাতে কল্যাণ নেই একটি বর্ণনায় এখানে আকতা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং অপর একটি বর্ণনায় আক্তার শব্দটি এসেছে হাদিসটি ইবনে হেব্বান সহ আরো কিছু গ্রন্থে পাওয়া যায় এবং এটি একটি দায়ফ বা দুর্বল হাদিস ইবনে হাজার আলা সালানী আল সৈয়ুতি আল আলবানী এবং অন্যান্য আরো অনেক আলিমরা একে দায় বলেছেন কেউ কেউ একে সহি বলেছেন কিন্তু এটা দিফ কোন কাজের শুরুতে বিসমিল্লা বলার সরাসরি হুকুম বিশিষ্ট এই হাদিসটি সহাই হলে আমাদের অন্য কোন দলিল পেশ করার প্রয়োজন থাকত না প্রমাণ হিসেবে এটাই আমাদের জন্য যথেষ্ট হতো কিন্তু হাদিসটি যেহেতু দায়ফ আমরা একে দলিল হিসেবে গ্রহণ করতে পারি না এ কারণে আমরা অন্যান্য দলিল প্রমাণাদি ভিত্তিতে প্রমাণ করে দেখিয়েছি যে কোনো কিছু শুরুতে যেমন বই লেখার আগেও বিসমিল্লা বলার অনুমোদন রয়েছে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 কোনো কাজ তা যত সামান্যই হোক না কেন বিসমিল্লা বলার দ্বারা আমরা এতে বারাকা চেয়ে থাকি আপনি যাই করেন না কেন বিসমিল্লাহ রহমান বলবেন যেন এতে বারাকা হয় ইসলাম আপনাকে সর্বাবস্থায় সকল পরিস্থিতিতে বিসমিল্লা বলার জন্য উদ্বুদ্ধ করে যানবাহনে চড়ার সময় বিসমিল্লাহ বলুন ওর আনে সুরাহুদের একচল্লিশ নম্বর আয়তে নু হালাই সালাতাম তার কাউনকে লক্ষ্য করে বলেন তিনি বলেন এতে আরোহণ কর মহান আল্লাহর নামে কুরবানির সময় বিসমিল্লা বলুন সুরা আল্লা একশো আঠারো নম্বর আয়ত আল্লাহান বলেন ফাকুল মিম্মা জুকি রসমুল্লাহ আলাই অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে খাও খাওয়া ও পান করার সময় বিসমিল্লা বলুন অমর ইবন আবি সাল্লাম রাজি আল্লাহ তা আহ বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন মিম্মা ইয়ালিক নিকটবর্তী অংশ থেকে খাও মুখাকাল এমনকি স্ত্রী সহবাসের সময় আমাদের বিসমিল্লা বলতে শিখিয়েছেন বিসমিল্লা আপনি যখন ঘরের বাতি নেভান এবং পাত্র ঢেকে রাখেন তখনও বিসমিল্লা বলুন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 ললকু আনুমত্ন লফত্ন নালতিম ইবল অর্ল কিং কু وَلَاكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ جو دن اغرباشر ايمان آن تو ایبوان اللہ کے بھائی کرتو امی ابوشوی تا درجن نو آقاشو پرثی بھی شاکول قلان اممکتو کردی تام سبحان اللہ اللہ سبحانه تعالی نیجے بولچن لَا فَتَحْنَا عَلَيْهِمْ بَرَقَاتٍ مِّنَ السَّمَائِ وَالْأَرْضِ امی تا درجن نو آق তাই বিসমিল্লা বলুন মহান আল্লাহ আপনার জন্য আসমান ও জমিনের কল্যাণের দরজা খুলে দিবেন বারাকা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আপনি যদি সবসময় এটা ভেবে বিস্মিত হন যে আজকে আমাদের সময় খাবার দাবার ঘুম কিংবা কুরআন তেলাওয়াত কিছুতেই কেন বারাকা নেই তবে নিজেকে প্রশ্ন করুন আপনি কি এতদিন বিসমিল্লা বলে আসছেন কিংবা অন্তরের গভীর থেকে এর প্রকৃত অর্থ বুঝে বলেছেন ইনশাআল আজকের এই লেকচারের পর আপনি এর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ নতুন ভাবে চিন্তা করতে শিখবেন